এরপর কোনো একদিন বিপদে পড়ে সে আমার কাছে একশো দিনার সাহায্য চাইল সুযোগ বুঝে আমি তাকে এই শর্তে একশো দিনার দিলাম যে সে নির্জনে আমাকে সুযোগ দেবে সে রাজি হলো কিন্তু আমি যখন তার নিকটবর্তী হলাম সে বলে উঠল ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো আমার সতীত্ব নষ্ট করো না তার এই কথা শুনে আমার মনে আল্লাহর ভয় জাগ্রত হলো আমি খারাপ কাজ থেকে বিরত হলাম এরপর সে দোয়া করলো হে আল্লাহ এই কাজটি যদি শুধু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 আর কেয়ামতের দিন আমি ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না কারো কর্ম যদি সরিষার দানা পরিমাণও হয় আমি তা হাজির করব আর হিসাব গ্রহণকারী রূপে আমি যথেষ্ট সুরা আল আম্বিয়া আয়াত সাতচল্লিশ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 আবু উত্তর দিলেন কি বোকার মতো কথা বলছো তুমি আমাকে দুনিয়াতে ঘুমাতে বলছো আমি অবশ্যই ঘুমাবো বিশ্রাম নেব কিন্তু সেদিন যেদিন আমাকে আর ঘুম থেকে উঠতে হবে না সৈয়দিনা আলী বিন আবি আলি রাইদিউল্লাহুর নাতির ছেলে সঈদিনা জাইনুল আবিদিন দশ বছর ধরে মদিনার গরিব লোকদের খাবার দিতেন কিন্তু কেউ জানতে পারতো না কে তাদের খাবার দিচ্ছে প্রতিদিন সকালে তারা বাড়ির সামনে খাবার পেত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 অথবা পাঁচ মিনিটের হালাকা করে রমাদানে দুই বার তারাবীন নামাজ পড়ে গিয়েই অনেক বড়াই করে মূলত তাদের এই সকল কাজে কোনো ইখলাস বা আন্তরিকতা থাকে না আর যারা গোপনে অমল করে তাদের ইখলাস থাকে এ ধরনের আমলি কার্যকর হয় ইবনাল জাউজি রহিমাহুল্লাহ বলেন আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহ হিজড়ি একশো সালে মারা যান তিনি ছিলেন একজন আলিম এবং ইখলাসের ব্যাপারে অনেক বেশি সচেতন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 আব্দুল্লা ইবন মুবারক রহিমাহুল্লাহ আমার কাজে অসন্তুষ্ট হয়ে বলেন আবু ওমর আবু ওমর ছিল ইবিন সুলাইমানের কুনিয়া তুমি কি তাদের মতো যারা মানুষকে অন্যের সামনে অনাবৃত উন্মুক্ত করে দেয় ইবিন মুবারক রহিমাহুল্লাহ মনে করতেন নেক আমল অন্যের কাছে প্রকাশ হয়ে যাওয়া মানে হচ্ছে অন্যের সামনে অনাবৃত হয়ে যাওয়া এব্যাপারে ইবনুল জাজি রহিমাহুল্লাহ মন্তব্য করেন যে ইবনুল মুবারক রহিমাহুল্লাহ এমনই মুখলিস আলিম ছিলেন যে তিনি আশঙ্কা করতেন কেউ যদি তার নেক আমল দেখে ফেলে বা তার আমলে প্রশংসা করে তবে তার ইখলাসে নীতিবাচক প্রভাব ফেলবে ইমাম আহমাদ ইবেন হাম্বাল রহিমাহুল্লা বলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ তার ইখলাস আর গোপনের আমলের জন্যই আল্লাহ তালা তাকে সুচ্চ মর্যাদা দিয়েছিলেন আপনিও এই রামাদানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লার মতো গোপন আমল করার চেষ্টা করুন ইবনুল জাভি রহিমাহুল্লাহ বলেন হাসান আলবাসী রহিমাহুল্লাহ এবং আবদুল্লাহ ইবনে মুবারক রহিমাহুল্লাহ বেশ কিছুদিন একে অপরের সান্নিধ্য পেয়েছিলেন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 তারা চাইতেন না মানুষ তাদের কোনো আমল সম্পর্কে জানুক আপনি গভীর রাতে আল্লাহর কাছে কাঁদুন কোরআন তেলাওয়াত করুন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেবেন আর রবিবেন হোসাইম সময় তার ইবাদত গোপন করার চেষ্টা করতেন যাতে কেউ জানতে না পারে তিনি কোরআন তেলাওয়াত করতেন আর পাশ দিয়ে কেউকে যেতে দেখলেই কোরআনটিকে যুববার মধ্যে লুকিয়ে ফেলতেন যাতে কেউ জানতে না পারে যে তিনি তেলাওয়াত করছিলেন কোনো ব্যক্তিই জানে না চোখ জোড়ানো কি জিনিস তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে তাদের কাজের পুরস্কার হিসাবে সুরা আসদা আয়াত সতেরো খেয়াল করুন আল্লাহ কেন এখানে বলেছেন যে লুকিয়ে রাখা হয়েছে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 যাকে মানুষ এমন ছোট চোখে দেখে যে সে যদি কখনো কারো দরজায় করা নাড়ে তাহলে তার জন্য দরজা পর্যন্ত খোলা হয় না কিন্তু আল্লাহর কাছে সে আসলে কেমন রসুল্লাহ সাল্লাসাল্লাম তার ব্যাপারে বলেন যে সে আল্লাহর নামে কোন শপথ করলে আল্লাহ তা পূরণ করে দেন আপনার আমার কাছে মনে হতে পারে সে কেউই না কিন্তু সে তার বাড়িতে গভীর রাতে গোপনে এমন কিছু আমল করেছে যে সে যদি আল্লাহর নামে শপথ করে দোয়া করে आल्लाह सड़ा दीबें जो से आल्ला कसम को बोले हे आल्लाह अपनी एट दिन तब आल्लाबा करार समय आल्लावश्य दुआ कबूल कर दुआ करते प्रत्येक दिन सतर बार आनी यही दुआ करें केवल तुमार ही इबादत करी केवलम्र तुमार ही सहाज्य प्रार्थना करी सुराफातिहा पाच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 এবং এভাবে আমল করার মাধ্যমে আল্লাহর সাথে একটি তৃঢ় সম্পর্ক গড়ে তোলুন শুধু আল্লাহর জন্য ইবাদত করুন আর এমনভাবে করুন যাতে করে আপনি আর আল্লাহ ছাড়া আপনার এই ইবাদতের ব্যাপারে অন্য কেউ না জানে আপনি নামাজ দোয়া জাকাত কোরআন তেলাওয়াত তারাউ সাদাকাহ ইল অর্জন বা দাওয়াহ যাই করুন না কেন সবই গোপন রাখার চেষ্টা করুন এমনকি আপনি নিজেও ভুলে যান আপনি কি আমল করেছেন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 طبيعا ماكي اي ببطهكي حفاظت کرو اللهم انا نعوز بك أن نشرك بك ونحن نعلم ونستكفرك لما لا نعلم وصل الله على سيدنا محمد وعلى آله واسحابه أجمعين الحمد لله رب العالمين